জাবির ইবন আবদুল্লাহ রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহলাম এর যুগে কুরবানির গোষ্ঠ মদিনাহ পর্যন্ত পাথ হিসেবে গ্রহণ করতাম